हिदायतर दिखा मुखापेक्षी महान आल्लाटी मुसलमान प्रत्येक नाम दुआ अहार्य कर मुस्तिम आनी सरल पथ प्रदर्शन कर কারণ যতদিন দেহে প্রাণ থাকবে ততদিনে প্রয়োজন থাকবে হৃদায়তের নিঃশ্বাস পরিমাণের ব্যাপার যার উপর আর আর যদি ঠিক সেই মুহূর্তে তার জীবন সূর্য অস্তমিত হয়ে যায় তাহলে সে ব্যক্তিটি এক হতভাগা হয়েই মায়ের পৃথিবী ত্যাগ করল কারো কারো ধারণা আমি তো নামাজ পড়ি রোজা রাখি জাকাত দিই হজ করি তো এসব কিছুই তো আমার হৃদায়তের উপর প্রতিষ্ঠিত আমি নিজে তো নতুন করে হৃদয়তের মুখাপেক্ষী নই পবিত্র কুরআন তাদের এই অসার চিন্তাকে খণ্ডন করছে শরীয় প্রত্যেক নামাজে তাদের আবশ্যিক এমন দোয়া করতে বলছে যার মর্মার্থ হল হে আল্লাহ আপনি আমাদের হৃদয়তের উপর অবিচল রাখুন আমাদের হৃদায়তের মাত্রা বৃদ্ধি করুন এবং মর্যাদার স্তর উন্নীত করুন হে আল্লাহ আপনি আমাকে হৃদায়ত দিন এবং এ পথে দৃঢ় রাখুন অন্য বর্ণনায় এভাবে এসেছে আল্লাহদা সাদ হে আল্লাহ আমি আপনার কাছে হিদায়ত এবং দৃঢ়তা প্রার্থনা করি সরল পথ প্রদর্শন কথাটি একটি সর্বমর্মী বচন যা অনেক কিছুকেই পরিব্যাপ্ত করে যার সীমা পরিসীমার যেন অন্ত নেই যেমন আমরা এখানে কয়েকটি উদাহরণ পেশ করছি এক কিছু মানুষ এমন আছে যারা প্রকাশ্য সরল পথের উপর রয়েছে যখন তারা অন্যদের সঙ্গে থাকে তখন তাদের মাঝে হৃদায়তের পূর্ণ প্রকাশ লক্ষ্য করা যায় তবে তারা লোকচক্ষুর অন্তরালে এখনো সরল পথে উঠে আসতে পারেনি তাই তারা গোপনে আল্লাহ এবং তার গোপন জীবনের জন্য হৃদায়ত প্রয়োজন দুই কিছু মানুষ এমন আছে যাদের বাহ্যিক অবস্থার মাঝে দিনদারি তাকোয়া তাহারা হৃদায়ত ইস্তেকামাতের প্রকাশ লক্ষ্য করা যায় তবে তার অভ্যন্তরের চিত্র সম্পূর্ণ ভিন্ন তার ভেতর জগৎ অহংকার ধোকা প্রতারণা গর্ব আত্মতুষ্টি অপর মুসলমানদের প্রতি ঘৃণা হিংসা এমন কি নেফাকেও পরিপূর্ণ তো এই ব্যক্তি যদিও তার বাহ্যিক অবস্থায় হৃদয়তের উপর রয়েছে কিন্তু অভ্যন্তরীণ ভাবে সে এখনও হৃদায়তপ্রাপ্ত হতে পারেনি সুতরাং তার অভ্যন্তরীণ জীবনের জন্য হৃদায়ত প্রয়োজন তিন কিছু মানুষ এমন আছে ব্যক্তি যাদের মধ্যে হৃদয়ত রয়েছে কিন্তু অন্যদের সঙ্গে আচরণের ক্ষেত্রে তারা হৃদয়ত প্রাপ্ত হতে পারেনি তারা অন্যদের সঙ্গে মিথ্যা বলে প্রতারণা করে কষ্ট দেয় সম্পর্ক নষ্ট করে কেউ আছে যে বাবা মার সঙ্গে খুব ভালো ব্যবহার করে এবং তাদের সকল হক আদায় করে তাহলে সে তার স্ত্রীর সঙ্গে প্রতি করে। তাকে কথা বলে বিভিন্ন ভাবে কষ্ট দেয় এমনকি কখনো বা গায়ে পর্যন্ত হাত তোলে তো এই ব্যক্তি তার পারিবারিক জীবনের একটি ক্ষেত্রে হৃদায়তের ওপর থাকলেও আরেকটি ক্ষেত্রে সে হৃদায়ত থেকে যোজন যোজন দূরে সুতরাং জীবনের প্রতিটি পর্যায়ে তার হৃদায়ত প্রয়োজন মানুষ এমন আছে যাদের দেহের কিছু অঙ্গ অঙ্গ পথে পথে চলে, তবে আবার কিছু সে চোখের দেখে না সে তার হাত দিয়ে কোনো হারাম জিনিস কামাই করে না এবং হাতকে কে গুনাহের কাজে ব্যবহার করে না তবে সে জিহা দিয়ে পরনিন্দা করে মিথ্যা কথা বলে অন্যের মনে অন্যায়ভাবে আঘাত করে মুসলমান ভাইকে হায়ো এবং তুচ্ছতা ছিল করে কখনো বা সত্যকে আড়াল করে মিথ্যা বলে ব্যক্তির কিছু অঙ্গ হৃদায়তের উপর রয়েছে তবে আরো কিছু অঙ্গ এখনো হৃদয়তের উপর উঠে আসতে পারেনি তো এসব কারণে আমরা আমাদের জীবনের প্রতিটি পর্যায়ে প্রতিটি মুহূর্তে হৃদায়তের দিকে মুখাপেক্ষী অতীতে যেমন মুখাপেক্ষী ছিলাম এখনো মুখাপেক্ষী আছি আজ থেকে ১০-২০ বছর পরে এমনকি মৃত্যুর পূর্ব মুহূর্তে আমরা প্রত্যেকে হৃদায়তের দিকে একান্ত মুখাপেক্ষী থাকবো এজন্য রসুলাম দোয়া শেখাচ্ছেন পরিবর্তনকারী আপনি আমার অন্তরকে অবিচল রাখুন কত মানুষ এমন আছে যারা রমজান মাসে হৃদায়তের উপর থাকে কিন্তু যেই মাত্র রমজান চলে যায় তারা তখন বিতাড়িত শানের বিশেষ অনুসারীতে পরিণত হয় সত্তান নিষীদের জন্য এই ছোট্ট দোয়ায় রয়েছে বিরাট খোরাক हे अल्लासूल सलि से पथ पथे छहान सहबाइ कराम रज अजमी से पथ पथे चले প্রতিবন্ধকতার কারণে তারা হৃদায়তের উপর চলতে পারে না হৃদায়তের উপকরণ তাদের জন্য সহজ হয়ে ওঠে না রসুল্লাহ আলী হিসাল্লাম আলী রাজিয়া আনহকে যে দোয়াটি শিক্ষা দিয়েছেন আমার অবস্থান যেন হয় সুদৃহ আমি যেন পাপি ছলে পড়ে না যাই আমি যেন বাতিলের মরিচিকার পেছনে কখনো না ছুটি আমার কথা এবং কাজে কখনোই যেন বাতিল আমাকে স্পর্শ না করে সুতরাং আসুন আমরা আল্লাহর কাছে কামনা করি। জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি মুহূর্তে যেন আমরা হৃদায়তের উপর অবিচল থাকি গোমরাহী কখনই যেন আমাদের স্পর্শ না করে চেতনে কিংবা অবচেতনে আল্লাহ সহায় হন আমিন আমিনা ইহামদুল্লাহ